বাংলা মানবতা সমাধান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পৃথটি বাংলার আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানে আমরা এখন আছি ইমানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্যে ইমান আমাদের জীবনের মূল বিশ্বাস মূল চেতনা মূল দর্শন আমরা ইমানের দর্শনেই আমরা বিশ্বাস করি তাওহিদের দর্শনে বিশ্বাস করি এই তাওহিদ একত্ববাদী বিশ্বাস চেতনা দিয়েই দুনিয়াকে নতুন করে নির্মাণ করতে হবে সামনে ইনশাআল্লাহ ইমাম মাহাদী আলি সাল্লাম আসবেন হজরত ঈসা আলাইসাল্লাম আসবেন পৃথিবী নতুন করে আমার ইসলামের প্রাণবন্ত শিক্ষায় উজ্জীবিত হয়ে উঠবে সমগ্র মানব জাতি আবার নতুন করে ইনশাল মানুষ হতে শিখবে যত আল্লাহ অত্যাচার পৃথিবীতে আছে যত আছে যত শিরিক মানব বিধ্বংসী যত কিছু আছে সবই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সে আশাতেই এখন থেকেই ইনশাআল্লাহ যেখান থেকে বিশ্বকে পরিবর্তন করতে হবে সেই দর্শন সে তাহিদ সে ইমান আমাদেরকে ব্যাপক হারে চর্চা করতে হবে সেই চর্চাকে ব্যাপকতর করার জন্যেই মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়ায় প্রিন্টিং মিডিয়ায় বক্তিতায়, ইন্টারনেট ফেসবুক সর্বত্র যেখানে যার যেটুকু আছে ইনশা আল্লাহ এটাকে ব্যাপকতর করা উচিত যেমন একটি সহিয়া দিশে রয়েছে পৃথিবীতে এমন কোন পাকা ঘর কাঁচা ঘর থাকবে না যেখানে ইসলামের কালেমা ঢুকবে না ইসলামকে মানুষ কবুল করবে না সবাই ইসলামকে কবুল করবে আল্লাহ আকবার সেই সময় আসতেছে এই হাদেশটি সহি ইমা মাহমুদ বর্ণনা করেছেন নাসিদুল আলবানী তার সিলসিলা সহিয়ার মধ্যে অনেকগুলো সনদে এই হাদেশটিকে সহি বলেছেন আজকে আমরা আসব সুর আল বকরার দুশো পঁচাশি নম্বর আয়াতে যেই জীবন দর্শন ইমান দর্শন আলা পেশ করেছেন অন্তর্জগতের মূলনীতি বিশুদ্ধ মূলনীতি যেটা পেশ করেছেন কুল্লুন আমানা আমি ইকাতিহী ও কুতুবিহি ওরসলিহি সে আয়াতের অরসলিহি আমরা অরচলিহি মধ্যেই আজকে বিচরণ করবো মানব জাতির যারা মহা নেতৃবৃন্দ যারা মানুষকে এই পৃথিবীর জ্ঞান দিয়ে দিশা দেননি এই পৃথিবীর জ্ঞানের কোনো বিশ্বাস নেই আজকে এক রকম আবিষ্কার কালকে আর এক রকম এক সময় বলেছে সূর্য ঘুরে পৃথিবী স্থির আবার বলেছে পৃথিবী ঘুরে সূর্য স্থির আবার বলেছে না সবই ঘুরে তিনটার মধ্যে কোনটা সত্য শেষটাই সত্য সবই বিচরণ করে মানুষ কয়েক রকম বলেছে আল্লাহ কিন্তু কয়েক রকম বলেননি চোদ্দশো বছর আগে এক কথায় বলে দিয়েছেন কুল্লুন ফি ফালা কি সবকিছু নিজের সাঁতার কাটছে দুই নম্বর আয়তে বলে দিয়েছেন এটাই একমাত্র সেই কিতাব এতে অস্থিরতা সৃষ্টিকারী মনে টেনশন আনয়নকারী একটা ইতস্তত বিশ্বাস অবিশ্বাসের দোলা সৃষ্টিকারী কোনো সন্দেহের অবকাশ নেই আসলে সন্দেহ থেকে মনের মধ্যে একটা অশান্তি আসে যেহেতু কোরআনে কোনো অসত্য তথ্য নেই অশান্তি কেন আসবে মনে এত রাইব কেন আসবে আসবে না কোনো রাইব নেই কোনো অস্থিরতা নেই যেহেতু সবগুলি সত্য একটা মিথ্যা কথা শুনলে মনের মধ্যে একটা অশান্তি আসে আর সত্য কথা শুনলে শান্তি আসে কোরআন দায়ক যেহেতু কোরআন সত্য এই জন্যই কোরআন শুনলে মানুষের মনে শান্তি চলে আসে আলহামদুলিল্লাহ করেছেন বেঁধে এক পুষতে আমরা বলে দিলাম বাস লিম সুরাল বকরার দুশো পঁচাশি নম্বর আয়াতের অংশ লুফার রেকু বইন আহাদিমের তাঁর রাসুলগণের মধ্যে রাসুলে রাসুলে কোন ফরক নেই সবাই আল্লাহ রাসুল রাসুল হওয়ার দিক থেকে সবাই সত্যবাদী সবাই বিশ্বস্ত তারা বিশ্ব নেত্রী নেতৃবৃন্দ আদম আলিম বিশ্ব নেতা ইব্রাহিম আলি ইসলাম তিনিও বিশ্ব নেতা মুসা আলাইসাল্লাম বিশ্ব নেতা আয়ুব ইউসুফ হারুন সুলাইমান দাউদ ইসমাইল জুলকিফ যত নবী ভীতিভীতে এসেছেন তারাই মানব জাতির সকল যুগের তারাই নেতা তাদেরকে ফলো করতে হবে এই সম্মানিত নেতৃবৃন্দের এই সিলসিলা এই পবিত্র সিলসিলার মধ্যেই আমরা থাকবো ইনশাল একজন রাসুলকে যদি অস্বীকার করা হয় তাহলে সব রাসুলকে অস্বীকার করা হবে এছাড়া তারা একক যেমন সোরান বলেছেন। একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আয়তাল্লাহ বলেছেন কিছু মোনা আছে তারা বলে আমরা নতুন পথ তারা অবলম্বন করতে চায় কা ফের হাক এরাই আসল কাফের। যারা কোরআনের কিছু মানবে কিছু মানবে না এরাই আসল কাফের প্রকৃত কাফের। নবী রাসুলগণ অসংখ্য মোজেজা নিয়ে পৃথিবীতে এসেছেন মোজেজা অলৌকিক সব ঘটনার মাধ্যমে মিরাকলের মাধ্যমে আল্লাহ তাদের সত্যতা জোরালো ভাবে কাঁপেদের কাছে যার হৃদয় পরিষ্কার সে তো দিব্য দেখতে পেয়েছে যে রাসুল আসলেই তিনি সত্যবাদী রাসুল একজন মিথ্যাবাদীর কথা আর একজন সত্যবাদী রাসুলের কথা কখনো এক সমান হয় না অন্তর্দৃষ্টি সম্পন্ন ভালো যাদের তারা তো রাসায় দাওয়াত পেয়ে বিশ্বাস করে ফেলে আর যাদের হৃদয়ে কালিমা বেশি থাকে অনেক সময় মোজে যা দেখলে তারাও বিশ্বাস করার পথ পেয়ে যায় নবী সালের সহি তার কথা আসছে নবীজির চেহারা দেখে সে বলেছিল লাইসা হাজা হাজা বেওয়াজে কাজ এই চেহারা কোনো মিথ্যাবাদ চেহারা হতে পারে না কোশ্চেন কালেও না চেহারাই সাক্ষ্য সাক্ষ্য দিয়েছে যে তিনি সত্য নবী হৃদয়ের ন সমগ্র অস্তিত্ব জুড়ে ফুটে বের হয় সেটা বোঝা যায় সত্য তার আছর এটা মানুষ অনুমান করতে পারে আসলে নবীকে আর ভণ্ড নবীকে এটা একটুখানি তাদেরকে নিয়ে গবেষণা করলে বেরিয়ে আসে এমন কোনো নবী নবী পৃথিবীতে নাই যে সে দীর্ঘকাল বেছে থেকে একেবারে একটা উম্মত গঠন করে চলে গেছে একটা জাতি গঠন করতে পেরেছে বিরাট এবং দিক বিজয়ী শেষ নবী হলে তো বিশ্ববিজয়ী হতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নবজির পরে বহু লোকে করে বিদায় হয়েছে আলাদা কারণ আল্লাহ নবী রাসুলের দিকটা এত হেফাজত করেছেন যে হাদিস রোহানি সহিদিস যে আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকেই দেখেছে সে সেজন্য ওই ক্ষমতা তার নেই সুরাজ সোহার দুশো একুশ থেকে দুইশো ছাব্বিশ নম্বর আয়তাল্লাহ বলেছেন কোন সব ভণ্ডদের উপর নাজিল হয় বলবো কি কত নিকৃষ্ট লোক চেহারা দেখলে বুঝা যাবে তার কর্ম তার চরিত্র তার প্রতিটি চলন বলন কথন তার সবকিছু দেখলে বুঝে যাবে সে যে ভণ্ড মিথ্যাবাদীন এই শয়তানরা তারা কান পেতে আসমানের ফেরসাদের কথা শুনি। মেঘমালায় ফেরস তারা কি আলাপ করে যে দুই একটা আলাপ শুনে কথা চুরি করে নিয়ে আসে চুরি করে এনে উজনে বলে ইহি শয়তানের বন্ধু গণকের কানের মধ্যে করায় করিয়ে বলে দেয় মুরগি যেমন করকর করে এমন করিয়ে বলে দেয় তখন ওই দুই একটা চোরানো কালে মা শব্দ সত্য হয় এই একটার সাথে নিরানব্বইটা মিথ্যা মিশিয়ে সমাজে চালায় কবিদেরকে দেখো না সব উপত্যকায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে যা করে না সেটাই বলে বেড়ায় তো কোন নবী তো এসব কবির মতো হতে পারেন না কবি দেখলে বুঝে যাবে যে নবীন কবি গণক দেখলে বুঝে যাবে যে ইনি নবীন গণক কিছু কিছু গণকেরা নবী বলে দাবি করেছিল অতীতে কিন্তু কাজ হয়নি যেমন নবী সাল্লা সাল্লাম এবনু সৈয়াদ এবন সৈয়াদ তার কাছে কিছু জিন ছয়তান আসত তার কথা ইনশাআল্লাহ আমরা আসবো যেহেতু সময় হয়েছে একটা বিরতির বিরতিটা নিয়ে নেচ্ছি অপেক্ষায় থাকুন ठीक जकानी मानुषे अर्थनिक प्रथम श्रेणी ज मानवतार कल्याण निश्चित सकाल साढ़े आठटाय मानवतार তাম সৃষ্টির জন্য মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাই সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দুধ আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 To get convincing and valid answers, Dial Korun, Dr. Zakir K. Today night, 6.30am, you have a great day. You have a great day. You have a great day. Peace TV, Bangla. On the other hand, we have a তাকে বললেন কদ খাবা তোমার ছিল নবীজি যে জিনিসটা লুকিয়ে রেখেছেন পুরো একটা কখনো কখনোটা নিতে না মন থেকে একটুখানি এক দুই হরফ চুরি করছে তো শৈতানের সহযোগিতায় একটুখানি তারা অপূর্ণাঙ্গ টুকটা কিছু আনতে পারে এইসব চুটকে দিয়ে নবী হয় আল্লাহ আকবার হাজার হাজার বার ডাইরেক্ট আল্লাহ সাথে যোগাযোগ কত বিশাল ঘটনা কত যুদ্ধ বিগ্রহ কত সংস্কার কত জটিল জটিল প্রশ্নের উত্তর কত সংকটের সমাধান পুরো একটা পৃথিবীকে চেঞ্জ করার একটা বিশাল সুবিশাল মিশন, নবীতের মধ্যে থাকে বিশেষ করে শেষ নবীর মধ্যে যেটা ছিল কিসের এমনি সাইয়দ আর কিসের আসাদে আনাসি এগুলি টুকটাক চুনপুটি দুই একটা এরা কিসের নবীর ধাপ এরা দেখাতে পারে কশিন কালেও না তখন নবীজি বললেন হ্যাঁ তোর জিনেরা দুই একটা চুরি করি ফেরত থেকে চোরাই কথা এনে তোকে দেবে আর তুই সেটা দিয়ে একশোটা মিথ্যা কথা বাজারে চালু করবি এই ভন্ডামি ছাড়া আর কিছু করতে পারবি না এই বন্ডাম ছড়ার কিছুই তোমার শক্তিতে আসবে না যে সত্যনবী ছিলেন এর তো বিধান আমার মধ্যে চার নম্বর আয়াতে জাল্লা বলেছেন যে আমি তার আঙ্গুলের মাথা এটাও আবার পুনরায় খুবহু আমি পুনরুজ্জীবন করতে পারবো এ ক্ষমতা আছে আল্লাহ কেন এটা বললেন আল্লাহর আজকে চোদ্দশো বছর পরে দেখা যাচ্ছে যে ফিঙ্গার প্রিন্ট এই ফিঙ্গার প্রিন্টগুলো কারোর সাথে কারো বনবে না এজন্যই এত জটিল যে এখানে এক সূক্ষ্ম অকল্পনীয় জ্ঞান শক্তিমত্তা না থাকলে এটাকে প্রত্যেকটা সারা পৃথিবীর সকল যুগের বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের কার এই রেখাগুলো কেমন ছিল পুনরায় ঠিক করে তৈরি করা এটি এক আল্লা ছাড়া সম্ভব হবে না যে আল্লাহ কথা বলেছেন এই জন্য বলেছেন যে এটা এমন এটা মাত্র মানুষ জানতে পেরেছে বিজ্ঞানের মাধ্যমে সোনা আলহাজের মধ্যে যে আল্লাহ তালা উদাহরণ দিলেন যে মূর্তিরা যদি এসব দেব দেবী মূর্তি তোমাদের শরীর যা আছে সব একসাথ একেবারে সর্বশক্তি নিয়োগ করলেও সময় একত্রিত হলেও একটা মাছই সৃষ্টি করতে পারবে না তারপর কি বললেন যদি তাদের থেকে মাছি কোনো খাদ্য কোনো কিছু কেড়ে নেয় তারা মাছি থেকে সেটা উদ্ধার করতে পারবে না এই ক্ষমতাও হবে না এইসব কোনো শক্তিই নাই যাদের কিছুই এসব পঙ্গু অথর্ব বেকার এইসব মাবুদের পূজা করো এগুলোকে আল্লাহ সমতুল্য ভাবো শি শি শি এইটা তোমাদের বুদ্ধি বিবেক এখানে তো কেন আল্লাহ মাছির কথা বললেন কি বৈশিষ্ট্য আছে কেন আমি ভাবতাম করে সে হায়ন আল্লাহ আল্লাহকে না বুঝিয়ে উদাহরণ দেন এখন বিজ্ঞানীরা এটাকে গবেষণা করে দেখলেন যে মাছি একবার কিছু নিলে এটা আর উদ্ধার হবে না কারণ সে খাওয়ার সাথে সাথে তার কোন স্টোমাক নেই মাছের কোন স্টোমাক নেই মুখে দেওয়ার সাথে সাথে এটা চলে গেছে। আর নাইন আল্লাহ আমি এই খুব খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ যে মাছির উদাহরণ দিচ্ছে যে মাছি একবার কিছু নিলে আর উদ্ধার নাই কেন নাই যে এটা তার দেহের সাথে মিশে গেছে সবহান তাহলে এ যে জলজ্জান্ত মজা যা কত শত শত মজা যা আলকোনা নেই এক আযাতে আয়াতের বিস্মকর্ষ বৈজ্ঞানিক ব্যাখ্যা আবিষ্কার হচ্ছে আল্লাহ যে বলেছেন আমি দেখিয়ে দেবো তোমাদেরকে আমি তোমাদের দেহ সত্তার ভেতরে নিজেদের ভেতরে আমি আমার নিদর্শনগুলো তোমাদেরকে দেখাবো যাতে আকবর কোরআনারে জীবন্ত মজেজা আমাদের সামনে আছে সময়ে সময় আমরা এগুলো তুলে আনবো এক একটি কিভাবে প্রকাশিত হচ্ছে দিনের পর দিন আজকে সে নবীজির আমলে ধরছি প্রায় এগারোটি প্রশ্ন উত্তর এগারোটি প্রশ্ন এগারোটি উত্তর হেরাক্লিয়াস আবু সুফিয়ান থেকে নিয়েছিলেন আবু সুফিয়ান দুঃমন খুরাইশি এরা তখন সিরিয়া গিয়েছিলেন ব্যবসা করার জন্য তখন নবীজির একটা ছিটি সেখানে গেল নবীজির সম্বন্ধে কথাবার্তা তখন আকাশে হচ্ছিল হেরাকলার কানে গেল যেমন এসেছেন তখন হেরাকলা আবু সুফিয়ানের গ্রুপটাকে দেখে নিছে এমন দেখে নিয়ে বললো আবু সুফিয়ানী তোমাদের মধ্যে কে সবচেয়ে বংশগত এই ব্যক্তির নিকটতম ব্যক্তি যিনি দাবি করেনাকলা সামনে দাঁড় করালো আবু সুফেনের সাঙ্গাঙ্গ কে একজনের পর একজন পিছিয়ে পিছিয়ে দাঁড় করালো যাতে পরামর্শ করে কোনো মিথ্যা কথা বলতে না পারে আবু বলেছিল যদি আমি নেতা মানুষ একটা মিথ্যা বললে তো এরা দেশে গিয়ে বলবো যে আবু সুফিয়ান মিথ্যা বলেছে সেই লজ্জা আমি মিথ্যা বলি নাই না হলে অনেক মিথ্যা বলতাম রাজা বাচ্চা ছিল আবু সুফিয়ান না দ্বিতীয় প্রশ্ন করেছিল যে তার এই কথা এই নবী নবুয় দাবি করার আগে অন্য কেউ কি নবুত দাবি করেছিল তোমাদের কোরআসে তোমাদের আরব দেশে আবু সিমের উত্তর দিয়েছে যে না তারপর না কখনো সে মিথ্যা কথা বলতো না এটা তার জীবনে নাই তারপর প্রশ্ন করলো যে দুর্বল মানুষেরা গরিবরা তার অনুসরণ করে না ধনীরা সমাজের উচ্চকোটির মানুষরা সে বললো না দুর্বল তার অনুসরণ করে তার তারপর প্রশ্ন করলো যে তাদের সংখ্যা তার প্রতি যারা ইমান আনছে তাদের সংখ্যা কি দিন দিন বাড়ছে না কমছে সে বলল যে না দিন দিন খালি বেড়ে যাচ্ছে তারপর প্রশ্ন করল ইমান আনার পরে তার অনুসারীরা কেউ কি আবার মুরতাদ হয়ে যায় ধর্মত্যাগী হয়ে যায় বলে যে না ধর্মত্যাগী হয় না তারপর প্রশ্ন করলো তোমরা কি তার সাথে যুদ্ধ করেছো। সে বলল হ্যাঁ যুদ্ধ করেছি তারপর প্রশ্ন করল যুদ্ধের রেজাল্ট কি সে বলল যে এটা হলো কুফের বাল্টির মতো একবার সে বিজয়ী হয় আরেকবার আমরা বিজয়ী হই এইভাবে জয় পরাজয় চলছে তারপর সে প্রশ্ন করল সে কি কখনো চুক্তি করে চুক্তি ভঙ্গ করে তখন আবু সুফিয়ান বললো যে না চুক্তি ভঙ্গ করে না তারপর বললো কি নির্দেশ করে তোমাদেরকে সে বললো যে আমাদেরকে নির্দেশ করে যে এক আল্লাহর আবাদত করো কোন শরিক করো না এবং আমাদের পুরুষরা যেসব আবাদত করতে মূর্তি পূজা করতে এগুলো নিষেধ করে সলাদ সত্য কথা বলা সচ্চরিত্রতা আত্মীয়তার খোঁজখবর রাখা নির্দেশ করে তখন আবু সুবিহ শুনে এবার না দাবি করে পূর্বপুরুষদের রাজত্ব ফেরত চাচ্ছে দ্বিতীয় প্রশ্ন করেছিলাম আগে কেউ এই কথা বলেছে তোমরা বলে যে না বলেনি। তা আমি এখন বলছি যদি আগে কেউ বলে থাকতো তোমাদের সমাজে নবুতের দাবি করে থাকতো আমি বলতে পারতাম যে ও তো আসলে আগের একটা আল্লাহ বলবে এটা হতেই পারে না অতএব এটাও তার নবি হওয়ার একটা দলিল তারপর আমি প্রশ্ন করেছি দুর্বল লোকেরা তার অনুকরণ করে না শক্তিশালী লোকেরা উচ্চকোটির মানুষেরা তোমরা বলেছো দুর্বল গরিবরা আমি বললাম হ্যাঁ গরিব রে সকল যুগের নবিরাসুলের অনুসারী প্রথম অনুসারী তোমাকে প্রশ্ন করেছি এদের সংখ্যা কি বাড়ে না কমে তুমি পূর্ণাঙ্গ হয় না ইমানের সজীবতা যখন অন্তরে ঢুকে যায় কেউ ইমান ত্যাগ করতে পারে না এইভাবে সে প্রত্যেকটা প্রশ্নের আকারে প্রশ্নের উত্তরে একটা মন্তব্য করেছে এখান থেকে তো ক্লিয়ার আপনারা সহি দেখবেন আমি পুরোপুরি শেষ করতে পারলাম না প্রিয় ভাই বোনেরা যেহেতু সময় শেষ হয়ে গেছে আজকে এখানেই ইতি রেখা টেনে দিলাম तुम नाम करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर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 এই দায়িত্ব পূরণ করুন আল্লাহর অসন্তুষ্টি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 णति बृहस्पतिवार रुन सम्प्रचार सकाल साढ़े छंग